মিডিযা আলোচিত হবে সিরা সিরিজের এই পর্বে আমরা আল্লাহ রসুল্লাহ জীবনে প্রবেশ করতে যাচ্ছি सम्भवतः पूरा पृथ्वी इतिहास शुरू थे शेष पर्त सब तात्पर्यपूर्ण घटना य्लाहर मुस्लिम करसूल्लाह सल अल्लमेर उम्मतर अंश हबार सौभाग्य दिए आल्मदुल्ला अल्लाह रसुल्लामें प्रथम व्हा घटनाट वर्णना कर उम्मुल आई सरदल्ला आनहा जदिव तरह तक जन्म है কিন্তু রসুলুল্লা সাল্লাইসাল্লাম থেকে যেভাবে শুনেছেন ঠিক সেভাবেই আমাদের কাছে বর্ণনা করেছেন আইসারদের আনহার এই বর্ণিত হাদিসটি খুবই চমৎকার শূন্য মনে হবে তিনি যেন সে সময় ছিলেন আর সব কিছু দেখেছেন যাই হোক সহিবুখারির ওয়াহি অধ্যায়ের এই হাদিসটি আমরা সবার প্রথমে বর্ণনা করব। আর এরপর আমরা কথা বলবো প্রথম ওয়াহি লাভের আগের দিনগুলি কেমন ছিল এরপর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 ফেরেস্তা জিবরিল আলাইস্লাম তার কাছে এসে বললেন একরা অর্থাৎ পড়ুন রসুল্লাহ সাল্লাহ বললেন আমি তো পড়তে জানি না রসুল্লাহ সাল্লাইস্লামের ভাষায় তারপর জিবরিল আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হলো তারপর তিনি আমাকে ছেড়ে দিলেন বললেন একরা আমি বললাম আমি তো পড়তে জানি না তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হলো तृतिय बारा के जड़िए धरे चाप दिलेपर झेड़े दिए बोलें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 रसुल्ल सल्लाम जा देखे तर सब खुले बोले। बोलें तक वारकता के बलें आना मुस इनी तो दूत जाके आल्ला मुसालामें पाठ हम जी से दिन युवक थकतम ईसम जी से जीवित थकतम जेदी तुम्हार कम तुम्हें बेर दे बे। रसल सल्लामें तरा बरबे हाँ अतते जिनी तुम्हार मत कि नहीं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 এই নবুয়াত নিঃসন্দেহে পৃথিবীর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনার একটি এই বিশাল ঘটনার আগে রসুল্লাহ সাল্লা আলয়াল্লামের লাইফস্টাইলে কিছুটা পরিবর্তন আসে যা তাকে এই বিশাল ঘটনার জন্য মানসিকভাবে কিছুটা হলেও প্রস্তুত করে তোলে নবুয়াত লাভের পূর্ব থেকেই নবুয়াতের কিছু চিহ্ন রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনে প্রকাশ পেতে থাকে যেমন একটি পাথর আল্লাহ রসুল সাল্লাহ আল্লামকে সালাম দিত এই অদ্ভুত ঘটনা ঘটত নবুওয়াতভের আগে। जाविर एवन सामूर रद्लाउ आनुके बर्णित हादी रसुल्ला सलाम्ल्लम्लम्लें मक्कार से ही पाथर कथा मन करते पाथरिटी नबी हिसाब से आविर्भूत हार पूर्व सालामथर केख चिंतेपर जमन प्रथम व्हािब आबा किल आगते आल्लासलाम स्वप्न देखा शुरू करें तरह स्वप्न देखा शुरू है नबुअतलाब प्रयस आगे स्वप्नगुल सत्य स्वप्न वालो स्वप्न সত্য স্বপ্ন হলো এক প্রকারের ওয়াহি বা সুসংবাদ মা আইসারদ্লা আনহার ভাষায় তিনি যে স্বপ্নই দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশিত হতো এ কথার অর্থ হচ্ছে আল্লাহ রসুলসাল আলয় সাল্লাম যে স্বপ্নগুলো দেখতেন সেগুলো সত্য হয়ে যেত তিনি যেভাবে দেখতেন বাস্তবেও ঠিক সেভাবেই স্বপ্নগুলো সত্য হতো এছাড়াও নুবতের আগের দিনগুলিতে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 আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে ফিরে যেতেন এই হেরা গুহাটি ছিল মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে হেরা পর্বতে তখন পর্বতের গুহা থেকে কাবাকে দেখা যেত সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আল সালাম একাকি বসে বেশ কিছুদিন আল্লাহর ইবাদত করেছিলেন অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলসালাম তার নবুত প্রাপ্তির আগ থেকেই আল্লাহর ইবাদত করতেন তিনি আল্লাহকে চিনতেন হেরা গুহার এই নির্জন সময়টা ছিল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 सत्य बोते प्रथम व्वीलाभर घटना छो रसल्लाह सल्लासम जो सल्ला सल्ला सल्ला बे भीतिकर एक अभिज्ञता जदि को स्वप्न देखा छाड़ाई हठात कर जिबीलाम व्विनी आगमन करतें तक तारे कथा बो रसल्ला सल्लाम आो बस कठिन हो पड़त कंतु भलो स्वप्न सुंदर स्वप्न और सेप्नर वास्तवायन व्हा पुरो विषयटा सहज कर तुले एक आबह तैरि कर আর ভালো স্বপ্ন হলো এক প্রকার ওয়াহি কাজেই মূল ওয়াহিলামের ঘটনা আর সুস্বপ্নগুলো ছিল আল্লাহ রসুলসাল্লা সাল্লামের জন্য এক প্রকার মানসিক প্রস্তুতি বড় কিছুর জন্য নিজেকে প্রস্তুত করে রাখা হাদিসের পরবর্তী অংশে এসেছে জিবরিল আলাইসাল্লাম আগমন করলেন এবং রসুল্লাহকে বললেন একরা একরা শব্দটি দুটি অর্থ আছে তার মধ্যে একটি হলো পড়া আরেকটি হলো তিলাওয়াত করা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 এগুলো ছিল সুর আলাকের প্রথম পাঁচ আয়াত শ্রোতাবৃন্দ আমরা কি অনুভব করতে পারছি এটা কত বড় একটা ঘটনা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 कमन से घटनारास्तवता आल्ला सर्वशक्तिमान जिन्हें सृष्टि करा किचु अस्तित्वमान जिन्हें सब किस मालिक जिन हलि रहमान तीन शक्त आसमान ओपर थ पृथिवी नामक एक ग्रहे जेटी की ना समग्र विश्वजगतर तुलन एक बिंदु छड़ा किचुई नये सेृथिवी नामक ग्रहे बसबी बाश जति जा बला मानवजाति जति के महान सत्ता सम्मानित कर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 শান্ত নিবিষ্ট মনে বসে আছেন তেমনি এক মুহূর্তে আগমন ঘটেছিল জিব্রিলের জিব্রিল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন বেশে এসেছেন কখন এসেছেন কুচকুচে কালো কেশ আর ধব ধবে পোশাক পরিহিত অবস্থায় কখনও এসেছেন সাহাবি দিহায় আল কলবের রূপে কিন্তু ওয়াহের সেই প্রথম দিনে জিব্রিল কোনো মানুষের রূপে নয় নিজের রূপেই মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের সামনে নিজেকে প্রকাশ করেন প্রকাণ্ড সেই সত্তা आच्छनकारी आविर्भव कैकश पाखा दिगंत ढेके फेले तोभा नाम नाना अगणित मणिमुक्ता और प्रबाल और यार सत्ता एसे ही घटन नबीजर प्रतिक्रिया कैमन छो तर मानसिक अवस्था जिप्रिल जखे चेपे धरलें कमन लागे तरह आल्ला तला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 তা খুবই গুরুত্বপূর্ণ এবং দামি যে কঠিন অবস্থার মধ্য দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে যেতে হয়েছে তা মুসলিমদের একটি প্রতীকী মেসেজ দেয় আর তা হল এই দিন অনেক কষ্ট আর ত্যাগের মাধ্যমে মুসলিমরা লাভ করেছে জিবরিলের সাথে রসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের এই সাক্ষাতের ঘটনা তার জন্য খুব শকিং একটি ঘটনা বললেও ভুল হবে না কারণ তিনি ঘটনার আকস্মিকতায় এতটায় বিহ্বল হয়ে পড়েছিলেন যে কোন কথাই বলতে পারছিলেন না শুধু বলছিলেন জম্মিল উনি তিনি নিজেকে চাদর দিয়ে আবৃত করতে দিতে বলেছিলেন প্রচণ্ড ভয় পেলে গরমের মাঝেও মানুষের শীত লাগে সম্ভবত রসুল্লা সাল্লাহ সাল্লাম একই কারণে বলেছিলেন তাকে যেন চাদর দিয়ে আবৃত করে দেয়া হয় রসুল্লা সাল্লা আলাইস্লাম ছিলেন একজন মানুষ মানবীয় অনুভূতি আর প্রবৃত্তির উর্ধে ওঠা কোনো অতিমানব ছিলেন না তিনি যদি মিথ্যা নবী হতেন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 সেটা ছিল তার জন্য খুবই কষ্টের রসুল্লাহকে এই ঘটনার জন্য প্রস্তুত করা হচ্ছিলো ঠিকই কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে আসমান থেকে তার জন্য বার্তা নিয়ে আসবেন একজন ফেরিস্তা আল্লাহ রসুল ছিলেন এরকম ঘটনার জন্য সম্পূর্ণ অপ্রস্তুত এই মানসিক অবস্থার দিকে আল্লাহ তালা ইঙ্গিত করে বলেছেন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 রসুল্লা সাল্লাস্লামের এই কঠিন অভিজ্ঞতায় এই ভয়ার্ত মুহূর্তে যিনি তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন তার স্ত্রী খাদিজা রাতল আনহা হেরা গুহায় যা ঘটেছিল তা এক অদ্ভুত অভিজ্ঞতা কিন্তু স্ত্রী হিসেবে খাদিজা তাকে কী বলেছিলেন তিনি তার স্বামীর কথা হেসে উড়িয়ে দেননি তাকে নিয়ে হাসি ঠাট্টাও করেননি না তাকে মানসিক ভারসাম্যহীন মনে করেছেন না তিনি অবিশ্বাসের চোখে স্বামীর দিকে তাকিয়েছেন अस्थिर हननी भय पाननी चि ना चमके गरें शांत निर्भर स्वामी के बोले आल्ला कसम कक्षो ना अल्लाह कक्षण अपना के अपमानित करापी तो, कर तो आत्मयस्वजर सद्व्यवहार करें असहाय दुरबल दायित्व बहन करें निश्स के सहाज्य करें मेहमान मेहमानदारि करें दुर्दशाग्रस्त के सहाज्य करें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 রসুলুল্লা সাল্লা আলয় সাল্লামের মন থেকে ভয় দূর হলো তার মন শান্ত হলো কিন্তু সেখানে সব কিছু নয় কারণ তার সাথে হেরা গুহায় কি ঘটেছে সেটা রসুল্লাহ সাল্লি সাল্লাম বা খাদিজা কেউই জানতেন না তারা কেউই বুঝতে পারছিলেন না রসুলুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের কাছে কে এসেছিলেন খাদিজা তার বিশুদ্ধ ফিতরা থেকে এটা ধারণা করতে পেরেছিলেন যে রসুলুল্লাহর সাথে আর যাই ঘটুক দুশ্চিন্তার কিছু নেই কারণ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 তোকে ছিলেন এই ওয়ারাকা কেন তার কথা শুনে রসুল্লা সাল্লু আলাইস্লাম অবাক হয়েছিলেন ওয়ারাকা এবেন নফেল আইএমএ জাহিলিয়াতে খ্রিস্ট ধর্মের অনুসারে ছিলেন কিন্তু তিনি শিক্ষিত লোক ছিলেন তার কাছে বাইবেলের কিছু পাণ্ডুলিপিও ছিল সেগুলো থেকে তিনি পড়াশোনা করতেন খাদিজা যখন তার কাছে মুহাম্মদ সাল্লু আলাইস্লামের পুরো ঘটনাটা খুলে বললেন তখন ওয়ারাকা বললেন যিনি এসেছিলেন তিনি হলেন শ্রেষ্ঠ ফেরিস্তা জিবরিল আলাইসাল্লাম এই একই ফেরিস্তা মুসানবীর কাছেও এসেছিলেন ওয়াহি সম্পর্কে ওয়ারাকার জ্ঞান ছিল আর তাই হেরাগুহায় ঘটে যাওয়া ঘটনার বিবরণ শুনে তৎক্ষণা তিনি বুঝে যান যে নবীজির কাছে আসলে জিবলাম এসেছিলেন আর তখন যেমনি করে তিনি মুসা আলাহিসাল্লামের কাছে ওহি নিয়ে আসেন ঠিক সেভাবেই রসুল্লাহ সাল্লা কাছে ওহিসহ আগমন করেছেন ওয়ারাকা মুসানবীর সাথে নবীজি সাল্লু আল্লাহ সাল্লামের ঘটনার সাদৃশ্য খুঁজে পাচ্ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন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 গোত্রভিত্তিক একতাই ছিল মরুভূমিতে চরম ভাবাপন্ন আবহাওয়ায় বেঁচে থাকার একমাত্র হাতিয়ার আর তাই গোত্রের লোকদের মাঝে বিরাজ করত বিশ্বাসের এক অটুট বন্ধন রসুল্লা সাল্লু আলয়াল্লামের অবা হবার আরও বেশি কারণ ছিল কারণ রসুল্লাহ সাল্লা আলিয়া ছিলেন একজন সম্মানিত ও প্রশংসিত ব্যক্তি মক্কা সম্ভ্রান্ত গোত্র বনু হাসিমের সন্তান তিনি আব্দুল মুতালিবের নাতি না তিনি কখনও কারোর সাথে ঝগড়া করেছেন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 एट ताहिद बनम जाहिलिया वास्तवता लू तलाम सम्पर्क अल्लाह बोलें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 তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দাররা বলল। হে সোয়াইব আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে বিশ্বাসে স্থাপনকারীকে শহর থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে সোয়েব বললেন আমরা অপছন্দ করলেও কি সুরা আরাফ আয়াত অষ্ট আশী আল্লাপাক আরো বলেন কাফেররা পয়গম্বরদেরকে বলেছিল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 সর্বোচ্চ কয়েকদিন হতে পারে এর বেশি নয় ইবেন হাজার বলেন কিছুদিন ওয়াহী স্থগিত থাকার কারণ হল রসুল্লা সাল্লাইসাল্লামকে কিছু দিনের জন্য বিরতি দেয়া যেন তিনি ভীত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন ওয়াহি বলতে আমরা আসলে কী বুঝি ওয়াহি আল্লাহর পক্ষ থেকে আগত ঐশী বাণীর বিভিন্ন রূপ ইমাম ইবনুল কাইম আল জাউজিয়া ওয়াহির বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করেছেন তিনি অসাধারণ একজন আলিম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লার ছাত্রদের মধ্যে সবচেয়ে বিখ্যাত তিনি বলেন প্রথম প্রকারের ওয়াহি হলো সত্য স্বপ্ন এই উপায়েই রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রথম ওয়াহি লাভ করা শুরু করেন জিব্রিল কর্তৃক ওয়াহিনাজিলের পূর্বে টানা ছয় মাস ধরে রসুল্লাহ সাল্লি সাল্লাম নিয়মিত স্বপ্ন দেখতেন রাতের বেলায় যে স্বপ্ন দেখতেন পরদিন বেলায় ঠিক সেই স্বপ্ন সত্যি হতো এইভাবে চলেছিল প্রায় ছয় মাস तो विभिन्न व्हिर प्रकार नहीं आलोचना करा जाए रसुल्लाम सल्ला जिसब स्वप्न सत्य सेगुलो नबुअत ठेचल्लिस भागर एक भाग रसुल्लामे सल्ला नबुअतें जीवन छो प्राय तेईस बसर दीर्घ सत्य स्वप्न देखे छयसरे तेईस बस समय छय दिए भाग कर लेपात दाड़ा वन टू फोर्टी सिक्स चल्लिस भागर एक भाग তবে স্বপ্ন কেবল নবীর আন যে কেউই দেখে থাকে পার্থক্য হল এই নবীদের স্বপ্ন এক ধরনের ওয়াহি হিসাবে বিবেচিত অন্যদেরটা তা নয় সাধারণ মানুষদের দেখা স্বপ্নের ব্যাপারে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম তিনটি প্রকারভেদ বলেছেন এক সত্য স্বপ্ন এই ধরনের স্বপ্ন সত্যি হয় অথবা যেই ব্যাখ্যা দেয়া হয় সেই ব্যাখ্যা অনুসারে এই স্বপ্ন সত্যি হয় আবু কতাদা রাজিয়াল্লাহ আহ থেকে বর্ণিত रसुल्ला सल्लम सत्य स्वप्न आल्लर पक्ष के आ खराब स्वप्न शयतान पक्ष आसे दई शयान पक्ष स्वप्न रसुल्लामें यन शयतान पक्ष से तुम्हारे क्षति करते चाय जदि एम स्वप्न देख ता आल्ला आश्रय प्रार्थना करो यप्वर कथा का बोलना कारण শয়তান চায় আমরা খারাপ স্বপ্ন দেখে চিন্তিত হয়ে পড়ি আর মানুষকে বলে বেড়াই রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন এসব স্বপ্নের কথা কাউকে না বলতে আর সেগুলো ভুলে যেতে আবু সাঈদ আল খুদ্রী রদুল্লাহ আহো থেকে বর্ণিত রসুল্ল সাল্লাই সাল্লাম বলেছেন যদি কেউ কোনো একটা স্বপ্ন দেখে যা তার পছন্দ তাহলে তা আল্লাহর পক্ষ থেকে এবং এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত এবং অন্যদেরকে বলা উচিত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 দ্বিতীয় প্রকারের ওয়াহি এই প্রকার হল ফেরেস্তাদের মাধ্যমে রসুলুল্লাহ সাল্লু আলাইস্লামের ওপর ওয়াহি নাজিল হয় কিন্তু জিবরিল আলাই সাল্লাম সরাসরি রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লামের সামনে হাজির হন না যেমন রসুল্ল সাল্লু আলয় সাল্লাম বলেন সেই মহান আত্মা অর্থাৎ জিবরিল আমাকে জানিয়েছেন নির্দিষ্ট করে রাখা সময়ের আগে কারও মৃত্যু ঘটবে না তাই আল্লাহকে ভয় করো এবং বিনিতভাবে তার কাছে চাও অধৈর্য হয়ে আল্লাহর অবাধ্যতার দিকে চলে যেও না আল্লাহর আনুগত্য করা ছাড়া আল্লাহর নিয়ামত অর্জন করা সম্ভব নয় তৃতীয় প্রকারের ওয়াহি এই প্রকারের ওয়াহী নাজিলের সময় ফেরেস্তা রসুল্লা সাল্লা সাল্লামের সামনে মানুষের আকৃতি নিয়ে হাজির হন এর উদাহরণ হল হাদিসে জিবরিল জিবরিল আল্লাম মানুষের বেশে এসেছিলেন আর তাকে মুহাম্মদ সাল্লু আলাইস্লাম এবং অন্যরা দেখেছিলেন চতুর্থ প্রকারের ওয়াহি ফেরেস্তা ঘণ্টার মতো শব্দ করে আসতেন এটাই ছিল সবচেয়ে কঠিন আবির্ভাব জিবরিল আল্লাহ সাল্লাম যখন রসুল্লাহ সাল্লু আলাইস্লামকে শক্ত করে চেপে ধরতেন শীতের দিনেও নবীজি সাল্লাহ আলাইস্লামের ঘাম ছুটে যেত জিবরুল আল্লাহ সাল্লাম তার উপরে উঠে বসতেন তাই রসুল অস্বাভাবিক ভার অনুভব করতেন আর সেই সাথে শুনতেন ঘণ্টা বাজার আওয়াজ সম্ভবত সেটি ছিল জিবরিলের পাখার কম্পনের শব্দ একটি হাদিসে বর্ণিত আছে যখন আল্লাহ সুবাহ ওয়াতালা তার আদেশ প্রেরণ করেন তখন ফেরেশ তারা এতটাই বিনয়াবত হয়ে পড়ে যে তাদের পাখাগুলো কাঁপতে থাকে আর সেই পাখা কাঁপার শব্দগুলো পাথরের উপর চেইন টেনে নিয়ে যাওয়ার আওয়াজের মতো শোনায় জিবরিল আলাইসাল্লাম যখন এই রূপে রসুল্লাহ সাল্ল্লা আলাইস্লামের নিকটে আসতেন তখন রসুল্ল সাল্লু আলাইস্লামের ওজন বেড়ে যেত দেখা যেত তিনি উটের উপর বসে আছেন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 জিবরিল আল্লাহামের পাখা এত বড় ছিল যে সেগুলো পুরো দিগন্ত ছেয়ে ফেলত রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যখন জিবরিল তার স্বরূপে আসতেন তিনি যেদিকেই তাকাতেন সেদিকেই জিবরিলের পাখা দেখতে পেতেন ওয়াহির ষষ্ঠ প্রকার এই প্রকারের ওয়াহিতে আল্লা সুবাহতালা নিজেই সরাসরি রসুল্লাহ সাল্লু আলাইস্লামের সাথে কথা বলেছেন কোনো মাধ্যম ছাড়া এটা হয়েছিল মিরাজের সময় মুসাল্লাহলামের সাথেও আল্লাহ এভাবেই কথা বলেছিলেন সর্বমোট এই ছয়ভাবেই নবীজি সাল্লা সাল্লামের কাছে ওয়াহি এসেছিল এক এক সময় এক এক ভাবে জিবরি আলাহিস্লাম নবীজির কাছে নিজস্ব ফর্মে বা নিজস্ব রূপে এসেছিলেন শুধু দুইবার এবার আমরা প্রথম ওয়াহি শব্দ একরার উপর একটু ফোকাস করার চেষ্টা করব। করবো রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের উপর অবতীর্ণ কোরআনের প্রথম শব্দটি ছিল একরা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 এটি ছিল আল্লাহ তালার পক্ষ থেকে নবীজি সাল্লা সাল্লামের জন্য হুকুম স্তুর আনকুতে আছে এবং আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি এবং সহস্তে কোনো কিতাব লিখেননি এরূপ হলে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 जख गभर नीद्राए सबा सहित तक एका उठे आल्ला इबादत करना समय बंदार जो आल्लर सा समय काटान एक अपूर्व सूज और ये समय इबादत करा बंदार इखल्स और आंतरिकतार परिचय बहन करना समय क्यों ही देखे ना शुदू आल्लर जन्ाते उठे दाड़िए लोक देखान को सूझक नहीं অন্যান্য সালাদ যেগুলো জামাতের সাথে আদায় করা হয় সেসব ক্ষেত্রে এই সুযোগ নাও থাকতে পারে আর আরেকটি হতে পারে রমাদের সময় এতেকাফ এই এতেকাফ এমন একটি ইবাদত যা সকলের জন্য আলিম ছাত্র ব্যবসায়ী চাকরিজীবী নেতা প্রত্যেকেরই কিছু নির্জন সময় আল্লাহর সাথে ব্যয় করা প্রয়োজন এতেকাফ হলো অন্তর থেকে গুনাহের দাগগুলো মুছে ফেলার সময় দুনিয়ার চাপ থেকে নিজেকে মুক্ত করে নিজের দিকে তাকানো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 দাওয়াতের গুরুত্ব বোঝা এবং স্বামীর কাজের কদর করা নিজের অধিকারের ব্যাপারে কিছুটা ছাড় দিয়ে দাওয়াতের কাজে স্বামীকে মানসিকভাবে সাপোর্ট দেওয়াই একজন দায়ের স্ত্রীর কাছ থেকে কাম্য রসুল সাল্লু আলি সাল্লাম বলেন গোটা দুনিয়ায় হলো সম্পদ আর দুনিয়ার মধ্যে পূর্ণবতী স্ত্রীলোকের চেয়ে অধিক উত্তম কোনো সম্পদ নেই ফেসবুক পেজ ডাব্লু ডবল কম্যাশ রিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ অথবা ডট ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রভস মিডিয়া অর্গ 2-0-1-5